পাত্রপাত্রী খোঁজার ব্যাপারে ঘটককে টাকা দেওয়ার বিষয় ইসলামী বিধান কি টাকা দেওয়ার বিষয়টা ব্যাখ্যা মানে কিছু কিছু ক্ষেত্রে দেওয়া কিছু কিছু দেওয়া যায় যেমন কিছু কিছু ক্ষেত্রে একজন ভাই আপনাকে একজন দিনদার পাত্রী সন্ধান দেওয়ার জন্য তিনি ওই বাড়িতে ওই জায়গায় ধরেন পাঁচ দিন দশ দিন যাতায়াত করছেন তো উনি যাইতে আসতে খরচ হয় নাই টাকা লাগে নাই উনি যে পাঁচ দিন দশ দিন আপনার পিছনে সময় দিলেন আপনার এই কাজটা দেওয়ার জন্য এটাতে সময় এই সময় সে অন্য কাজ করতে পারতো না তাহলে আপনি তাকে সে নির্ধারিত করলো না যে আমাকে এত টাকা দিতে হবে কিন্তু সে যে কষ্টটা করলো এটার জন্য তো আপনি তাকে কিছু দিতে পারেন সম্মানে এটা দেওয়া অবৈধ বিষয় না তার মাথায় পানি ডালি দিব বাসা সে তো আপনার ঘটকের কাজ করতে যাবে সে আসার সময় তো চাউল নিয়ে আসতে হবে তো তাকে এরকম সম্মানই দেওয়া যাবে তবে যদি ঠিক করে রাখে যদি ফাট্রী বাড়িতে এক লাখ টাকা দিয়ে দিবা আবার এরকম ঘটক আছে আমাদের দেশে দুই দিক থেকে লই যৌতুকের ব্যবস্থা করে দিল এইগুলা হারাবো এইগুলা দেওয়া নেওয়া কোনটাই যাবে না তবে গতকালের এটাকে ফেসা হিসেবে বানানো যাবে না এই ফেসা বৈধ ফেসা না এটা মনে রাখতে হবে কারণ নবিসের যুগে কখনো এই অবলম্বন করছেন অবলম্বন করছেন বা কোনো নবিরাসুল এই পেশাদারের কাজ করছে এরকম নজির কোথাও পাওয়া যায় না যুগে যুগে কোন আলে মোলামা কোন মহাদিস কোনো কোন ফকি তারা দেখেন তারা টেইলারের ফেসা গ্রহণ করছেন তারা দোয়ার ফসা গ্রহণ করছেন তারপরে তারা কৃষি পেশা গ্রহণ করছেন কামারের পেশা গ্রহণ করছেন কুমারের পেশা গ্রহণ করছেন কিন্তু এই গটকালির পেশা তারা গ্রহণ করছেন এরকম কোনো জিনিস এই জন্য এটাকে পেশাদারি বানানো যাবে না এমনি ঘটকের কাজ করা যাবে পেশাদারিবিহীন এটাকে আবার একবার স্থায়ী রূপ দিয়ে যে আপনি শুধু এই কাজে করবেন এটা আপনার একটা পেশা এরকম পেশা বানানো ইসলামের বৈধ না